আপনার দুই প্রশ্ন ছিল না শ্রী সু দুইখানা বয় আছে এবং আপনার দুই প্রশ্ন ছিল এর আগে একটু বলতে চাই যে আমি অনেকদিন আগে এই যখন বাংলাদেশে জেলায় এখন সেলাইট জেলা থেকে আর আছে মৌলবী বাজা আর তিন জেলা আছে না সিলেট মৌলবী বাজা হবিগঞ্জ ওই এইসব জায়গায় অনেক ঘুরেছি সাইস্ট অনেক ছোট ছোট জায়গা করে এখানে থাকিনি আমরা বেশির সময় ওই নেম বা আসলাম তো আমি আমরা মনে হয় আমি খেলা এলাম সেই সময় আমি খুব কম দৌড়ছিলাম তারপর তার সময় সেই সময় অনেক অনেকবার বিশেষ করে এই শ্রীহট দেখে এলাম প্রচারের জন্য এখন অনেক উন্নতি হচ্ছে প্রচার সেই সময় আপনারা প্রবেশ করিনি। আপনারা সব সর্গল ওকে ছিলেন সেই সময় আপনারা সব দেবথা মহাপ্রভুর সংকের আন্দোলনের যোগদান ঘরে জন্য এখানে এলেন আশা করি এবং দুই প্রশ্ন ছিল সর্বমঙ্গল দাস ব্রহ্মচারী কালি দুই না অনেক প্রথমটা অনেক ব্রহ্মচারী এই প্রশ্ন করে কি ব্রহ্মচারী হাওয়া ভালো না গৃহস্থ সেটা সংক্ষেপে এটা আপনার প্রশ্ন মার্মা না অনেক ব্রহ্মচারী এই প্রশ্ন করে এবং সকল ব্রাহ্মী ব্রহ্মচারীদের মধ্যে যারা এই প্রশ্ন করেন তার মধ্যে কেউ ব্রহ্মচারী থাকে না এই আপনার উত্তর আসলে আমিও যখন অনুগ্রহ থেকে এই অধংখে গ্রহণ করেছে তো দেখলাম যে ব্রহ্মচারীও আছে গৃহস্থও আছে তো মন্দির অধক্কা থেকে জিজ্ঞেস করলাম যে আমরা কি গৃহস্থ কোন বাধা নেই একটু আগ্রহী ছিল এটা মন্দিরে ইস্কনের সাথে জড়ি হতো দুই সপ্তাহে বেশি ছিল না তো মন্দিরের অধ্যক্ষ তো হাসতে জীবন ভালো না অনেক সমস্যা আছে ব্রহ্মচারী জীবন সুখী তো সেই সময় আসলে আমি ওই স্কনের আসার আগে ভাবছিলাম যে এই সংসার অনেক সময় সংসার অনেক সমস্যা আছে ভালো হবে বিবাহ নেই না করতে তো কিন্তু ইস্কনে আসার পরে দেখলাম অনেক গৃহাস্তব আছে এবং একটু স্পৃহ আমার সব গৃহস্থব ভক্ত আছে আমি ও গৃহস্থারী সেই অবস্থায় থাকো তো আমি ভাবছিলাম যে এনে তো জ্যেষ্ঠ ভক্ত নিজে অনুভূতি থেকে বলছেন ঠিক আছে আমি ব্রহ্মচারী জীবন ব্রহ্মচারী অবস্থায় থাকবো সংকল্প করেছি এতে ভালো সরল জীবন ব্রহ্মচারী জীবনে আর কোন চিন্তা নাই গুরু খ্রিস্ট সেবা আর কিছু না ব্রহ্মচারী আশ্রম শ্রেষ্ঠ আধ্যাত্মিক উন্নতির করার জন্য সন্ন্যাস আশ্রম থেকে ভালো সন্ন্যাস আশ্রমে এই সুনিষ্ঠা রাখা কঠিন কারণ সেভাই মহারাজ কি যায় মহারাজ ব্রহ্মচারী হাওয়া ভালো গৃহস্থ জীবনে অনেক জঞ্জাল হয় কিনা দয়াল নেতাই আপনি বলুন আপনি গৃহস্থ যে কোনো গৃহস্থ আমরা জিজ্ঞেস করি নববি জীবন বাহিত আপনার কি উত্তর উত্তর হচ্ছে hindi hindi pravada to hindi delhi ka laddu air er arta bolun delhi me khub sundar it is slang language delhi ka laddu <laughs> khub mishti ache শাচক তিল কে বলতে অনুপ শোক শোক হোস নেই স্বাদছে খুব সুস্বাদু বৈশা যমন করেছেন ও সর যে আগে ফেলাম এখন ফাঁচেনা আগে ফেলাম আর এ পরিণাম হচ্ছে এই যাই খায় ও আদমি যাই খা মনে খেয়েছে যে আমি এইতো আমার ভাগ্য নেই তো সুযোগ পাইনি তো কি পরামর্শ আছে দিলি কাল একদম ভুল করো আশ ব্রহ্মচারী কে যারা মনে কোনোচারী আমরা যদি ত্রিশ অবস্থায় আছি তো আমরা ব্রহ্মচারী আছি কি পরে ইতিহাস হবে কি না এতে ত্রিশখ আপনারা সব জানেন ত্রিশঙ্খ এর অর্থ কি এটা রামায়ণ মহাভারতে এই কাহিনী আছে যে এখন তো মনে নেই খুব পূর্ণবান রাজা ত্রিশ নামক রাজা ঋষি দ্বারা অভিশাপ হচ্ছে তার ফলে ছন্ডাও পরিণামী ছন্ডাও হলো ও বিশ্বমিত্র মুনি বিশ্বমিত্র ঋষির দর্শন পেয়ে তারা ওই ত্রিশঙ্ক পাঠায় দিলেন কিন্তু উপর থেকে স্বর্গের দেবতা তারা মানা করেছে তো এখান পৃথিবী থেকে বিশ্বমিত্র উপরে পাঠাছেন এবং উপর থেকে ওই দেবতা গণ মানা করছে তো শ্রীশঙ্কু আটকে গেলেন তো দড়া তলে চলে না সঙ্গেও চলে না তো ব্রহ্মচারীরা তো শ্রীশঙ্কু অবস্থায় হাওড়ছে না আমি কি ব্রহ্মচারী হবো হব হবে ব্রহ্মচারী জীবন খুব সরল আছে কিন্তু জানে না কি ঠিক রকম পালন করছে গৃহস্থ জীবনও ভালো মন যাদের সংসারিক চিন্তা আছে তারা ব্রহ্মচারী হতে পারে না ভীষণ ভাবে এই বিষয়ে আমি আলোচনা করেছি চারী গ্রন্থে আপনার দেখেছেন বাংলায় অনুবাদ্যেন আসলে আর গ্রামে বা অনেক নিয়ে আসা দরকার কি প্রশ্ন ছিল ভক্তদেরকে মায়ের আক্রান্ত করে কেন ভক্তরা কি ভক্তদেরকে মায়া আক্রান্ত করে কেন মায়া আক্রান্ত করে কেন মায়া থেকে পাওয়ার কি মায়া প্রভাব থেকে মন চঞ্চল থাকে বিরক্তি হয় নাকি কেন আমরা কৃষ্ণ সেবা করতে চাই তো মায়া আমাদের এই তো লাঞ্ছনে দেন কেন তো এই বা এক ভক্ত জিজ্ঞেস করেন তো মায়া এতো তো প্রভাবশালী কেন এতো তো প্রভাবশালী আছেন কেন এই স্ট্রং শব্দ ভাব আছে কেন ইংলিশ ওয়াই ইস মায়ল স্ট্রং প্রভুপাত উত্তর দিলেন্ট্রং কারণ তোমার সংকল্প দৃঢ় হচ্ছে না ইংরেজিতে ওই দুই শব্দ তো মায়া এই তো দৃঢ় নেই এখানে তোর শব্দ to ঠিক হবে না আমাদের দৃঢ়তা নেই আমাদের সংকল্প হয় না সেই জন্য এর সম্বন্ধে এই কাহিনী আছে তো এক রাজা তার সব মন্ত্রী মানে ব্রাহ্মণ আজকাল মন্ত্র মানে রাকস বন মানুষ মন্ত্রের মানে সবচেয়ে বড় সেই বদমাস মন্ত্রী শুদ্ধ ব্রাহ্মণ বীরপন্থী ছিলেন তো রাজা তার রাজ মালা করছেন মালা করছেন কি শুনছেন কথা শুনছেন না জপ না কি জপ করা সম্ভব যদি হারিকথা শুনবেন তো শুনবেন নাই তো আপনি অন্য জায়গা গিয়ে জপ করতে পারেন না এখন নামাজের সময় আপনি মসজিদেও যেতে প্রভাবশালী আছেন কেন তো সব মন্ত্রী এই কে উত্তর দিলেন অনেক মন্ত্রী ছিল অনেক ব্রাহ্মণ ছিল পরিশেষে কবি সবাই এক ব্রাহ্মণের দিকে দেখেছেন যিনি তখন পর্যন্ত কথা বলেনি খুব বৃদ্ধ ছিলেন খুব অভিজ্ঞতার ছিলেন খুব সম্মানিত এবং বিদ্যান তো এখন পর্যন্ত কোনো ঠিক উত্তর দিতে পারতেন না তো সবাই সেই বৃদ্ধ বিদ্বান ব্রাহ্মণের দিকে লক্ষ্য করেছেন তো সে ব্রাহ্মণে উঠে ঠাকালের মতো স্তম্ভকে অলিঙ্গন করেছে এবং জ করে বলেন আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও সবাই মনে করে ফাগল হয়ে গেছে তারপর ওই ব্রাহ্মণের স্তম্ভ লিঙ্গন শেষ করে সবাইকে বলেছেন যে এই জন্য মায়া আমাকে ছাড়ে না আমরা মায়াকে ধরি এবং জিজ্ঞেস করি মায়া আমাকে ছাড়ে না কেন এর অনুবাদ কি আছে কেউ বলতে পারে ব্রহ্মচারী বলো এই শ্লোকের অনুবাদ কি আছে ছ গুরুদেবের ছায়া হচ্ছে ছত্র তার আশ্রয়ে আছেন ছাত্র ব্রহ্মচারী গুরু বাসন দান্ত গুরু দাসবানী কি করে দান মনে ইন্দ্রতা মন করে কি জন্য গুরু খুলে থাকে তাদের কি হয় সবকিছু যা আমি করি গুরুর হিতের জন্য ঈশ্বর আহম ভোগী আমি মালিক আমি ভোগ আমি সকল বিশ্বে সকল জিনিসের উপভোগী আছি এবং ব্রহ্মচারীর শুদ্ধ বা কি আছে দাস আমি দাস গুরু দাস গুরু এবং কৃষ্ণ দাসরণ নিচ নিচ আচরণ মানে আর্থ না যে ব্যবচারে আছে মানে কিন্তু খুবই নিয়ম এবং গুরুকে খুব স্নেহ থাকে গুরু সেবা করে তো এইভাবেই গুরু সেব খরে থেকে ও ব্রহ্মচারী হছেন গুরুদেব স্নেহ পাত্র এবং গুরু প্রসন্ন হন সকল বৈদিক রহস্য সেই শিষ্যের হৃদয়ে প্রকট করে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত আমরা বই পড়তে পারি কিন্তু এই সকল তথ্য তথ্য এবং তত্ত্ব দুই শব্দ আছে আর প্রায় কি কিন্তু আলাদা আছে থত্য মানে অনুসন্ধান এবং তত্ত্ব থত্ব বোঝা যায় সিদ্ধান্তের সিদ্ধান্ত অনেক কিছু আমরা পড়তে পারি মনস্ত করতে পারি কিন্তু এ প্রকাশিত হয় ব্রহ্মচারীদের আচরণ দাস বানিয়েছ acharan বিনম্র দাসের মত হওয়ার উচিত সব মোবাইল গুরুদে কৃপাপাত্র হয়ে দিব্যান হৃদয় হয় ও দিব্য জ্ঞান যা ব্রহ্মচারী দে। কথব্য আছে শাস্ত্র অধ্যয়ন কর এবং সকলের কথাব্য আছে মন্দির আসার সময় মোবাইল বন্ধ কর দয়া কর তো আচরণ দাস বান্ধী ছাস্ত্র অধ্যয়ন কর এবং গুরুর শৈব কর এইভাবে দিব্যারা ব্রহ্মচারী গুরু সেবা করেন গুরু শিষ্যকে কৃপা আশীর্বাদ করেন এবং এইভাবে গুরু প্রসন্ন হন এবং শিষ্যেরা এইভাবে কত বুঝে নাকি খুব সরল তো আপনারা দয়া করে এই হাত পকেটে রাখুন চার্চ এক মোবাইল উঠান এবং ওইটা অফ করেন কৃপা রাখবেন কৃপা রাখবেন কৃপা এইরকম বলছে কৃপা করবেন কৃপা রাখবেন কেউ কেউ করবেন বলেন কেউ কেউ কৃপা রাখবেন বলেন আর তা একই নাকি কিন্তু প্রকৃত পক্ষে আমরা যদি সেবা ভাবই আছি আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য যদি সেবা করা হয় তাহলে বা বা কৃপা রাখবেন প্রার্থনা করা দরকার নেই অবশ্যই আমাদের উদ্দেশ্য যদি শুদ্ধ হয় তো আমরা গুরু কৃপা পাবো চুরি করে আমরা গুরু কৃপা লাভ করতে পারি না যে আমার কোনো অধিকা নেই কৃপার জন্য তবু চাই তো সেইভাবেই হবে না আমি যখন বাংলাদেশে পরিভ্রমণ করতাম অনেকেই সেভাবে আসলেন এবং কৃপা রাখবেন দণ্ডবাদ প্রণাম করেন করেন এইসব আমি বললাম যে আপনি এত তো নম্র আছেন কৃপা চাচ্ছেন আমার কত মানতে কৃপা আমি কৃপা নিতে এই আমার কৃপা হচ্ছে আমার আদেশ আমার আদেশ নয় সকল গুরু সাধু গুরু সাধু শাস্ত্র আদেশ ছাড়ে অনাজ কৃষ্ণের সংসার কর মাছ মাংস ডিম ছেড়ে দেন টি কফি এই দেশে কফি খাওয়া খুব কম চা সব খায় এসব ছেড়ে দেন আমিষ আহা ছেড়ে দেন এবং নিরামিষ শুধু প্রসাদ সেবন করো পেঁয়াজ রসুন টিভি দেখা সেই সময় তো বেশি ছিল না বাংলাদেশে বিদ্যুৎ বিভস্ত ছিল না গ্রামে গ্রামে প্রদূষণ টিভি দ্বারা গ্রামে গ্রামে আছে দেশে উন্নয়নে নামে তো এই আমার কৃপা যদি চান নেন কেন কৃপা দেন কৃপা দেন কৃপা রাখবেন এইসব বলছেন এই আমার কৃপা কিরকম কৃপা চাচ্ছেন আশীর্বাদ যাতে আপনার আর্থিক বৃদ্ধি হবে এবং আপনি শুধু এক বা সপ্তাহে মাছ খেতে পাবেন না দুই তিন চার বা প্রতিদিন খেতে পারবেন এই আশীর্বাদ ছাড় আমার থেকে আপনার আর্থিক বৃদ্ধি হবে প্রতিদিন আপনি মাহাফ করতে পারবেন সেই রকম আশীর্বাদ আমি দেব না তার থেকে ভালো যে আপনার আর্থিক সর্বনাশ হবে এই আশীর্বাদ ছাড়ছেন প্রস্তুত আছে দিতে আপনার যদি বিশ্বাস আছে যে আ। আমার শক্তি আছে আশীর্বাদ দিতে তো আশীর্বাদ দেন আশীর্বাদ দেন তো রকম আশীর্বাদ সে তো বলে না তো আমি আশীর্বাদ দেব সেই রকম যাতে আপনার সকল সংসার নষ্ট হবে ছান সেইরকম আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদ কি জন্য কি জন্য আশীর্বাদ দেন কি জন্য আসীম এরকম মেশিন আছে না এই দেশে না এই পর্যন্ত এইরকম প্রগতি হয়নি পাশ্চাত্য দেশে অনেক মেশিন আছে মুদ্রা এর মধ্যেই দেওয়া হয় বেন্ডিং মেশিন বলে এই দেশে আছে মনে হয় তো সেই রকম গরু বাদ মেশিন আসে বাদ দেন বাদ দেন বলে যা আপনারা চান বিনামূল্যে করেন আমরা তো কিছুই করে না তা কৃপায় তার থা বল নিয়ে আমরা সুখী হব সব ফট আশীর্বাদ আশীর্বাদ সাধুদের কথা বলছেন আমি জানি তা থেকে আমার কিছুই শুনে দরকার না শুধু আশীর্বাদ আমি জানি যা আমার আমার জন্ম ভালো আছে তুই শুধু আশীর্বাদ কি রকম আশীর্বাদ তো আশীর্বাদ দেন মনে আমি আমি আদেশ দিচ্ছি এই সাধু আশীর্বাদ দাও আশীর্বাদ দিস এইসব ফট আছে শুনব এবং কত শুনুন এবং সাধু যা বলেন সেটা মানুন এবং আমরা যদি বলো কর সাধুদের সেটা আমরা যদি মানি তাহলে সাধুদের কথা সাথে সাথে আশীর্বাদ দেওয়া হয় কিন্তু সেই আশীর্বাদ আমরা পাবো আমরা যদি নিষ্ঠুর হয় না যে তারা মূর্খ লোকদের ইন্দ্রিয়তের জন্য তাদের অহিতের জন্য আশীর্বাদ দেয় যারা বন্ধ তথাকথিত সাধু ছদ্ম বেশে রাকস রাবণের মত রাবণের সীতা হরণের জন্য সাধু বস্ত্র পরে তো এইভাবে অনেক তথাকথিত সাধু আছে এই রাকস মানে কি মানুষের রক্ত খায় মানুষের মাংস খায় তো ভাবে অনেক সাধু আছে যে কোন যিনি কথা বলা দ্বারা আমাদের সংসারে আসক্তি ছেদন করেন দুসঙ্গ বুদ্ধিমান লোক কি করে সাধু বেশে অনেক রাবনা আছে রাবনা দশমুখী রাবনা এক নাম এই হলিযুগ এই রাবনা অনেক মুখী অনেক অনেক মুখে অনেক মুখ আছে রাবনা খুব মিষ্টি কথা বলে কিন্তু তার দ্বারা নর গমন হয় কোথাও ভগবান আছে না বাংলাদেশে সেটা আমি অনেকবার বলতাম যখন বাংলাদেশে ছিলাম যে বাংলাদেশে লোক মনে করে যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে ভাগ্যবান কারণে শুধুমাত্র আছে কিন্তু বাংলাদেশে যত গ্রাম তত ভগবান কিন্তু আসলে সেটা এই হচ্ছে বাংলাদেশের দুর্ভাগ্য কারণ আস ভগবান শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণন কৃপা দেওয়ার জন্য এই ভূমিতে হ্যাঁ এই হাতে মালায় আছে অনেক হাতে সেলফোন কথা বলেন এবং পাঠ শোনেন নিজে উদ্ধারের সৃষ্টি উপায় করছেন কথা বলার কোনো দরকার নেই আমি সব কিছু জানি সেলফোনে আমি কথা বলছি মোবাইল আপনার মোবাইল তো যাতে আমাদের কল্যাণ হবে হারি কথা শুনতে হবে কি কিরকম হারি কথা এইসব মনোরঞ্জনী সাধুর লোকদের ভৌতিক আনন্দ ইন্দ্রিয়ত বৃদ্ধি করার জন্যে রাসলীলা এইসব কথা বলে কিন্তু প্রাথমিক শিক্ষা যাতে শ্রোতাগণে আসল হিত হবে তার সম্বন্ধে কিছুই বলে না কারণ তার ও কে রকম পাপ যা ভোক্তা এবং শ্রোতা কোন উদ্দেশ্য নেই আমরা পাপ করব এবং মহাপ্রভুর কৃপায় আমরা অধিকারী হবে রাসলীলা শুনতে আমরা মহাভাগবত মহাভাগবত মহাভাগবের মহা মত হারি কথা মনোর মনোরঞ্জন আসে তো উভয় ফাপি আছে তো ফাপ বন্ধ কর উদ্দেশ্য নেই আমরা পাপ করব এবং মহাপ্রভুর কৃপায় আমরা অধিকারী হবে রাসলীলা শুনতে আমরা মহাভাগবত মহাভাগব মহাভাগের মহামনে আসে তো হারি কথা মনোর মনোরঞ্জন আসে তো মনের আনন্দ হয় কিন্তু কি রকম আনন্দ সেটা ষষ্ঠ ইন্দ্রিয় মতো নাটক থেকে অনেক ভিন্ন আছে কে অধিকারী আছে রাধা কৃষ্ণা লীল রস কথা শোনার জন্য বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন তবে আমি হেরাবো বৃন্দাবন। বিষয় ইন্দ্রিয় সুখের প্রচেষ্টা আমরা যখন সম্পূর্ণ ভাবে ছেড়ে দিই তখন আমাদের অধিকা হবে রাধা কৃষ্ণ লীলা কথা প্রবেশের জন্য তো সাধুরা সাধুর লোকদের জন্য কি কথা বলে কি রকম কথা বলে Sādus, uh, satsu, hmm. manovya satsu chindanti বুদ্ধিম manovya সৎসু uktibihi মনোভি amadaya আখ ভূ ধারণ সবলে করে ভগবান কৃষ্ণ ছাড়া সব ভগবান আছে অনেক ভগবান আছে দারিদ্রা ভগবান গরে বছে ফাট ঠকা ফাট শোনা থেকে ভালো হয় মোবাইল কথা বলা তো ছেই করে সাধু কি সবাইকে আশীর্বাদ নেই লম্বা দাড়ে ফুল আছে এবং আমাদের যা আশীর্বাদ চাই তা আমাদের এই তো সাধু এরকম সাধু আমরা খুব ভালো লাগে আমরা যা চাই তাহলে আশীর্বাদ আশীর্বাদ ঠিক আছে ঠিক আছে আমার চরণ ধুলি না আসল সাধু খেয়ে যা আমাদের সকল ভুল ধারণা খেটে আমাদের প্রস্তুত করে কৃষ্ণ কথা শুনে জন্য ভুল ধারণা কি আছে ঈশ্বর আহম আহম ভোগী ত্রিবে স্বরূপ কৃষ্ণ নিত্য দাস নেই এই তো ভুল ধারণা তো মনে করব কথা বুঝেছি আমি এক দুই বা কিছু গীতা পাঠ শুনেছি না এক দুই বা ভগবৎ গীতা পড়েছি এখন তো সবকিছু জানে আমরা জানি আমরা হিন্দু আমরা হিন্দু আমরা সব কিছু জানি আমরা জানি লোক ঠিক রাখার জন্য আমরা সাধুদের কথা শুনি যদি আমাদের মনোরঞ্জন হয় তা থেকে কিন্তু আসলে তাতে কিছু শিক্ষা নেওয়া কি দরকার আছে সাধু আছে মনে কিছু জানে না থাক কিছু কোয়ালিফিকেশন নাই সেই জন্য ও সাধু হয়েছে কিন্তু আমরা আমরা বড় মানুষ আমরা কোয়ালিফাইড মানুষ আমরা ডক্টর ইঞ্জিনিয়ার ব্যবসায়ী ও ঠিক আছে ওই সাধু আছে তো তাদের কিছু খাওয়ার জন্য আমরা কিছু প্রাণামই দিচ্ছি তো এইসব চিন্তা করার দারা আমরা কোনো লাভ কোনো উপকার হয় না কি করতে হবে যাতে আমরা কৃষ্ণকে পাবো কৃষ্ণা এত ষষ্ঠ জিনিস না যে বাজারে তা বিক্রি করা হয় কিভাবে আমরা কৃষ্ণা আসল সাধু দেয় লাভ করতে পারি ওহে বৈষ্ণব ঠাকুর ওহে বৈষ্ণব ঠাকুর খ্রিস্ট সেই তোমা খ্রিস্ট দিতে পারো তোমার খ্রিস্ট্রিস্ট বলি কত লালসা কত উৎসাহ হত হবে কৃষ্ণকে লাভ করে জন্য সেই উৎসাহ কি রকম যা আমাকে দিয়েছেন আমাদের সকলে দিয়েছেন খ্রিস্ট ছ মহাপ্রভুর উপদেশ ভক্তি উৎসব হচ্ছে সিন্ধুতে ভক্তি উপদেশ যা পালন করতে হবে যাতে আমাদের ভক্তি পথে উন্নতি হবে তো তার দিকে আমাদের এতো তো উচ্চ হয় না কিন্তু আমরা যদি আসলে ভক্তি রস ভক্তি রসের সন করতে চাই তো প্রাথমিক ভক্তি শিক্ষা নিতে হবে যাতে ওই আরতি সময় বলাম না যে সবাই ভগবানের দিকে নাচে কার জন্য কি জন্য নাচছে জিজ্ঞেস করে জন্য নিজের আনন্দের জন্য ভগবান ভক্তি মনে সব কিছু জন্য নিজে ভগবানকে ভুল করে তাকে অবাহ করে আমরা না মৃদঙ্গাচাল যা খুব যাতে অনেক আওয়াজ আসে কিন্তু কীর্তনের আর তো হচ্ছে ভগবানের নাম উচ্চারণ করে আমরা এত ব্যস্ত আছে বেশি আওয়াজ করে যে আমরা তো গাই না তো কোন বাজযন্ত্র নেই বাজ নেই বাজ আনে সেটা ভালো হবে এবং আমরা যদি গাই সে তো কে কেতন্ত বেশি আওয়াজে দ্বারা হয় না কেতন্ত ব্যাপার যে আমরা গাই হরি কৃষ্ণ মন্ত্র গায়ে এর অর্থ কি আই নন্দ চনচ কিঙ্কর পতিতং মাঙ্গ ধুল সঙ্গে চিন্তায় কেবল আমাদের আনন্দের জন্য আওয়াজ আওয়াজ সেটা হয় কীর্তনের সাথে কিন্তু মুখ্য ধনী হচ্ছে কীর্তন ভগবানের নাম নামে উচ্চারণ সেটা আমরা না করি তাহলে আমরা অনেক পট্টু হতে পারে বাজে যন্ত্র বাজানে কিন্তু ভগবান সন্তুষ্ট হবে না তো এইসব কথা কথা আছে আছে সেই জন্য উপ তবে আমার বুঝবো সেই যুগাল ফিরুচি যুগাল ফিরিচি রাধা কৃষ্ণ প্রেম ভাব যা আছে বাংলাদেশি হিন্দুদের মধ্যে এই বিষয়ে অনেক আলোচনা করা হয় সেটা ভালো কথা বলে থাকে সেটা ভালো কিন্তু ভাবে আমরা অধিকা পাবো সেই সব কথা সম্বন্ধে কথা বলো ঘুনাথ পদে হইবে এই কথা আগ্রাহ হবে রূপসনাথন ভট্ট রঘুনাথ শ্রীজীবোপাল ভট্টদাস রঘুনাথ স্বর্গায়ের সকল গ্রন্থ পরাজে সেই সকল গ্রন্থের মধ্যে উদর বেগম এইত বেগানী শিষ্য এর অর্থ কি কেউ বলতে পারেন যে ছয়টি বেগ থাকতে পারে সেই পৃথিবী শাসন করতে ব্রাহ্মাচারেরা সে তো এবং ভক্তি সিন্ধু এইসব অধ্যায়ন করলে আমরা মার্গদর্শন পাব ভক্তি পথ কি আছে আইনাম শিল প্রভাদের থেকে জিজ্ঞেস করেন কি কিভাবে আমরা শীঘ্রই ভক্তি পথে উন্নত হতে পারি প্রভাদের উত্তর রূপগো স্বামী প্রভুর সকল ঠিকভাবে ছাত্রদের জন্য কি করতে হবে যাতে তাদের ভক্তিপথে উন্নতি হবে কি করতে হবে শ্রবণম কীর্তনম বিম আর্চনাম বন্ধন দাসম সাক্ষ্য আত্মনিবেদন কি বলেছেন মহারাজ এইসব করুন ছাচরের জন্য অধ্যাপকের জন্য পুরুষ ব্যক্তির জন্য মহিলাদের জন্য সকলের জন্যই আছে যতই আমরা নিজেকে এই ভক্তিপথ লাগায় ততই আমাদের ভগবানের থেকে কৃপা পায় এবং উন্নতি হয় ভক্তিপথ সকলের জন্য এই কীতা আমাদের গ্রহণ করতে হবে গ্রহণ করলে আমাদের মানব জীবন সফল হব গ্রহণ না করলে তো নিষ্ফল হব মনুষ্য জন্মা পাইয়া রাধা কৃষ্ণ না বজিয়া শুনিয়া বিষ এ আমাদের অবস্থা হবে আমরা যদি ভক্তি গ্রহণ না করি না কৃত্রিম রূপে ভক্তি গ্রহণ কর সেটা বাংলাদেশে সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল সকলের জন্য রাস কথা শ্রবণ করা সেটা ঠিক না শুধু রামানন্দ রায় স্বরূপ দমদা mahiti মাহতি ও মহাদী দেবের সাথে এইসব রস কথা আলোচনা করে এবং আমরা মনে করে যে এই রস কথা এতেও ষষ্ঠ ব্যাপার আছে যে সকালের মধ্যে আলোচনা করে সেটা আসলে অপরাধ অনেক কিছু শিখতে হবে মনে করে না আমরা এই সব কিছু জানি আমাদের সংস্কৃতি আপনাদের সংস্কৃতি ঠিকই কিন্তু মহাপ্রভুর পথে অনেক দূষণ অনেকে অনেকেই মহাপ্রভুর নামে মহাপ্রভু অনুমোদিত আচরণ এবং প্রচার ছেড়ে পথে মহাপ্রভু পথ থেকে সিদ্ধান্ত এবং আচরণের সাথে মিশ্রণ করে তো শুদ্ধ ভক্তি পন্ত সেটা কি শিরপ্রপাদের মার্গদর্শনে আমরা আশ লাভ করতে পারি এইসব ফেসধারী ভগবত ভক্ত ফেষধারী তথা কথিত গুরু ফেষধারী কীর্তনীয় খুব নাচে খুব গায় তাহলে খুব বেরি পয়সা বিনিময়ের ব্যাপার নাই এবং গ্রহণ করা স্বরঙ্গ সরণাগতি হইবে যাহা তারা প্রার্থনা শুনে শ্রী নন্দ কুমার তা জানেন না আনুকূল্যসে সংকল্প বর্জন সেটা প্রথম যে যা কিছু অনুকূল হয় যাতে আমরা কৃষ্ণ ভক্তি পথে অগ্রসর হবে সেটা আমাদের অনুকূল গাছে সংকল্প আমাদের সংকল্প কথা হবে যে আমরা সূর্য যা অনুকূল হয় ভক্তি পথে সেই রকম আচরণ আমরা করবো এবং যা প্রতিকূল আছে সেটা প্রাতিকূল গাছে বর্জনা সেটা আমরা বর্জন করব কি আছে অনুকূল ভক্তির জন্য শুদ্ধ বকথে চরণ রেণু ভজন অনুকূল অনেক কিছু অনুকূল আছে ভক্ত ঠাকুর বিশেষ করে এই গানে শুদ্ধ রেনু যা অনুকূল হয় ভক্তির জন্য তা সম্বন্ধে অনেক কিছু বলেন তুলাশী দেখেই জোড়ায় প্রাণ মহাদেব তো শনি তুলসী সেবা গৌরবিহিত কীর্তনে শুনি মহাপ্রভুর অনুমোদিত কীর্তন গর্জন করতে হবে অসৎসঙ্গ আচরণ সেটা ছেড়ে দিতে হবে তারপর স্বরঙ্গ সরণাগতি স্বরঙ্গ সরনাগতি স্বরঙ্গ মনে ছয় প্রকার আছে স্বরঙ্গ অংশ আছে রক্ষিষ চিঠি বিশ্বাস পুরা পুরো বিশ্বাস হতে হবে যে ভগবান কৃষ্ণ আমাকে রক্ষা করবে রাকে কৃষ্ণ মারে কে মারে কৃষ্ণ রাখে অনেকে সন্দেহ আছে যে আমি যদি ভগবানের কথা পালন করব যা করবো সাবধান দেব দেবীর পূজা করা বর্জন যদি করি তাহলে এই দেব দেবীরা রাগ করবেন আমাদের শাস্তি দেবেন কিন্তু ভগবান বলছেন যে মা সূচনা আমি তোমাকে ইন্দ্রদেব ব্রজবাসীদের সংহা করার জন্য সম্বর্ধক নামক মেঘেরা ফাটাই দেন সকল ব্রজবাসীদের পুরা সংহা করার জন্য কিন্তু ভগবান কৃষ্ণ গিরিধারী লীলা আবিষ্কার করে সকল ব্রজবাসীদের রক্ষা করেন এবং এ দ্বারা প্রকট করেছেন যে আমরা যদি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিই তো ভগবান অবশ্যই আমাদের লক্ষ্য করবেন শেষ চিঠি বিশ্বাস ওই বলাম এবং আমি যদি খ্রিস্ট সেবা করি আমি যদি আমরা যদি প্রসাদ সেবা করি মাছ চড়ে তো আমাদের সাহসটা কি রকম হবে কি রকম হবে সেটা আমরা যদি সরনাগত হয় সেটা ভগবানের চিন্তন পয়সা আসবে রক্ষা করবেন ভগবানের যদি ইচ্ছা হয় যে আমাদের গরিবস্থা হবেই তো সেটা আমরা গ্রহণ করি ভগবানের ইচ্ছা যদি হয় যে আমরা ক্রপ্রা হবে সেটা আমরা গ্রহণ করতে পারি আমরা সেবক যাওয়ান তারপর আত্মিবেদন মন কায় অর্থাৎ শরীর বাক্য আত্ম নি নিজেকে আমরা সমর্পণ হচ্ছে কিন্তু নিক্ষেপ মানে ফেলে দেওয়া সেটা নিজেকে ভগবানের লিখে মানে নিজেকে ভগবানের ছড়ে প্রণাম করে আপনাকে মানে সব কিছু যা আমরা করি সব প্রয়াস আমরা যা করি সব চিন্তন আমার যা সব কথা আমরা যা বলে শুধু কৃষ্ণের প্রসন্নতার জন্য হয় সেটা আত্মনিবেদন আত্মীয় দৈন্য দৈন্য ভাব এই শুধু দেখার জন্য ঠিক আছে কিন্তু কৃপা নেন যাতে আপনি উত্তম হতে পারেন যে পালন করার দ্বারা ভগবানের কৃপায় অধমথ উত্তম হয় তো প্রথম লখন হচ্ছে যে আমরা প্রস্তুত নিজের জীবনে পালন করত আমরা যদি প্রস্তুত না হন তাহলে বেশি কথা বলার দরকার হবে আমরা কি চাই আসলে আমরা কি চাই ভগবানের থেকে কি করব সাথে সাথে তাহলে আমরা দেবা তা হতে পারে কিন্তু আমরা যদি প্রকৃত পক্ষে কৃষ্ণ সেবা চাই তাহলে অখিঞ্চন হতে হবে প্রস্তুত হতে হবে সক ইন্দ সংসার বাসনা কবে রত ঠাকুর সংসার দিতে হবে নিজের খাওয়ানোর দোষা ফলে না কঠিন উম আসক্তির প্রভাবে ভৌতিক আসক্তির প্রভাবে আমরা যদি বাও পাই এই এইক্ষণের মধ্যে সব রকম ভৌতিক ইচ্ছাগুলো ছেড়ে দিতে তাহলে আমাদের সাধনা পথ গ্রহণ করতে হবে এই সংখ্যা উপ করে যে এর দ্বারা আমি সকল প্রকার ভৌতিক ইন্দ্রিয় সুখের জন্য ইচ্ছা বর্জন করব এবং গুরু সাধু বৈষ্ণব দেু এবং বৈষ্ণব দেওয়ার হরি গুরু বৈষ্ণব দোর আমার মন শুদ্ধ হবে তবে আমার অধিকা হবে রাধা কৃষ্ণ আশীর্বাদ তো অলস মানুষের জন্য আশীর্বাদ প্রার্থনা অলস মানুষের জন্য অলস্যতা দ্বারা খ্রিস্টকে পাওয়া যাবে না আমরা যদি কৃষ্ণ সেবা করছে আশীর্বাদের জন্য আশীর্বাদ আশীর্বাদ কিন্তু কেন আমি আশীর্বাদ দেব কি করেন আশীর্বাদের মহাপ্রভু বল আমাদের বল হরি কৃষ্ণ এই উপদেশ দেন মন্ত্র কি হরে কৃষ্ণ হরি হরে হরে হরি রাম হরি রাম রাম রাম হরি হরে বল ভাজা প্রভুপাত হরি কৃষ্ণ বলেন প্রপার মানা করছেন যে হরি কৃষ্ণ মন্ত্র হচ্ছেন নাম বত্রিশ অক্ষর আমরা বল ভাজা না অন শব্দ তার সাথে আমরা যদি যুক্ত করি তাহলে আমরা কি আমরা খাই কেন সব কিছু যা করেন তা কৃষ্ণের প্রসন্নতার জন্য না ভক্তদের সংকল্প আছে যে আমরা শুধু কৃষ্ণপ্রসাদুক্তির জন্য সেটা আসলে খুব দামি না কত এক বটল কত দাম দশ টাকা চাচাকে ভক্তি হবে কি কোথাও ভক্তি আছে এটা কি অনুকূল আছে ভক্তির জন্য আসলে আছে না কি এখানে মন্দিরে বাইরে নেই সেটা মুড়ি বাইরে মুড়ি প্রভুপাত সেটা মায়াপড় ধামে সেটা সেটা প্রভার এর সিস্টেম ছিল কি শহরে মন্দির হবে প্রচারের জন্য এবং শহরে একটু বাইরে নেই এইরকম কৃষি প্রকল্প প্রকল্প তো সবচেয়ে ভালো আসল আহার শুদ্ধি কীভাবে হয় সেই বীজ বপন করার থেকে ভক্তরা সব কিছু করে বাজার থেকে কেনা শাক সবজি সেটা আসলে একদম উত্তম না ভক্তরা বীজ বপন করার থেকে ওইসব শাক সবজি ইত্যাদি চাষ করে শুরু থেকে উদ্দেশ্য আছে যে আমরা সব কিছু ভগবানকে নিবেদন করবো ভগবান তো আপনার যদি ফেপসি খান তো বাইরে মানে মন্দিরে তো প্রসাদ পান নাকি প্রসাদ প্রসাদ হয় না যদি মাছ মাংস দেহা যদি মানে দুর্ভিক্ষের সময় আমি যেকোনো জিনিস খেতে পান। তবুও আমার মত আছে যে আমি সেই অবস্থাই। ছিলাম তো যদি সেইরকম ভালো হতো যে মাছ মাংস না খেয়ে ত্যাগ অনেক খাদ্য যদি না থাকে সেই রকম জিনিস আমরা খেতে পারি কিন্তু স্বাদের অনেক যে বিষয়ে অন্ন খাইলে মলেন হয় মন বলেন হইলে না হে কৃষ্ণের স্মরণ কৃষ্ণের স্মরণ না হইলে নিষ্ফল জীবন আমরা কি চাই আমরা কৃষ্ণ আমাদের কি আমাদের লক্ষ্য কি কৃষ্ণ ভক্তি জীবা লালস জীবা লালসে যে ইতি উষ্ণ দরায়ণ কৃষ্ণ না হি পায় আমরা কোথাও কৃষ্ণ ভক্তি পাইট বাইরে ভাজা বাদামের মধ্যে কৃষ্ণ ভক্তি আছে কি বাজার থেকে কেনা জেনে নাকি সেই জন্য সকল কাজে সকল চেষ্টায় এই প্রবে আছে অনুকূল গ্যাসের সংখ্যা বা প্রতিকূল গ্যাসের বর্জন সবকিছু যা আমরা করে সেতে কি ভক্তির জন্য অনুকূল আছে না প্রতিকূল যদি বাইরে থেকে কেনা বাজা বাদাম কেনা অনুকূল আছে ভক্তির জন্য তাহলে নিয়ে আসুন আমরা সবাই অনেক খাব আছে কি অনুকূল ভক্তের জন্য না প্রতিকূল আমাদের সংকল্প যদি শুদ্ধ হয় তো আমরা খুব সহজেই উত্তর পাব যদি উদ্দেশ্য বিকৃত হয় তাহলে আমাদের অনেক চল হবে এর জন্য খাওয়া দরকার আছে দুপুরে তো যথেষ্ট প্রসাদ পায়নি এবং আরও দুই ঘন্টা উপেক্ষা করতে হবে প্রসাদের জন্য খুব খেদা লাগছি যাতে মন বিরক্ত না হবে সেবা করার জন্য আমার অনেক সেবা করতে হবে সেই জন্য ক্ষেত্ত হবে ক্ষেত্ত হবে আমাদের বাদাম ক্ষেত্ত হবে ক্ষেত্ত হবে আহত বঞ্চনা এবং ভক্তি একসাথে থাকে না হরে